আবু হুরাইরা ও আবদুল্লাহ হিবনু উমর রাজিয়াল্লাহ তাল্লাহ্নুমা হতে বর্ণিত যে আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেছেন যখন গরমের প্রচণ্ডতা বৃদ্ধি পায় তখন গরম কমলে সালাত আদায় করবে কেননা গরমের প্রচণ্ডতা জাহান নামের নিঃশ্বাসের অংশ